আয়সার আদেল্লাহতু আল্লাহ তো বর্ণিত লোকেরা তাদের হাদিয়া পাঠাবার ব্যাপারে আয়সার আদু আল্লাহ এর জন্য নির্ধারিত দিনের অপেক্ষা করত এতে তারা রসুলিল্লা সাল্লাহ সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করত